আনাস রাজিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম মসজিদ তৈরি নির্দেশ দিলেন অতপর বললেন হে বানু নজ্জর তোমরা এই বাগানটির মূল্য নির্ধারণ করে আমার নিকট বিক্রি করো তারা বলল না আল্লাহর কসম আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে এর মূল্য চাই না